আমার বেড়া রং করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে না হলে মরচে পড়ে যাবে ঠিক আছে এক্ষুনি কাজ শুরু করছি কিন্তু কিন্তু একটা সমস্যা আছে আমি তোমাকে শুধু দুটো তামার মুদ্রাই দিতে পারব আমার কাছে এর থেকে বেশি নেই আমি জানি এটা খুব কম কিন্তু আমি যদি বেড়ায় রং না করি তাহলে ধরে যাবে আমি আপনার সমস্যা বুঝতে পারছি আর করা আমার দায়িত্ব তাই কাজকে কখনো না বলতে নেই ভিনসেন্ট খুব গরিব ছিল কত রাতে তাকে না খেয়ে থাকতে হতো কিন্তু যাই হোক না কেন গ্রাহকদের কাজ থেকে সে বেশি পারিশ্রমিক চাইত না সারা দিন খাটনের পর যা পেত তাতেই সে খুশি থাকত একদিন সকালে একজন ধনী ব্যবসায়ী সেখানে এলো সে তার পরিবারকে নিয়ে কিছুদিন গ্রামে থাকতে চায় ব্যবসায়ী লোক দামি একটি ঘোড়ার গাড়িতে করে গ্রামে এলো পেছনে পেছনে আরও অসংখ্য ঘোড়ার গাড়ি তাতে ফলমূল পোশাক আশাক ভর্তি সেই শোভাযাত্রা দেখে গ্রামের লোকেরা একেবারে অবাক হয়ে গেলো পরের দিন ব্যবসায়ী ভিনসেন্টকে ডেকে পাঠালো। যখন তার বাড়িতে যাচ্ছে তখন বন্ধু টমের সঙ্গে তার দেখা হলো এই যে আমার কিছু কাজ আছে ওখানে তাই নাকি শোনো উনি কিন্তু খুব বড় লোক এটাই কিন্তু সুযোগ অন্যদের কাজ থেকে যা নাও ওনার কাছ থেকে বেশি নেবে এতে কোনো অন্যায় নেই আর উনি নিশ্চয় বেশি টাকা দেবেন কিন্তু আমাকে সৎ থাকতে হবে আর ন্যায্য দাম বলতে হবে আমি তোমার বন্ধু ভিনসেন্ট তোমার সততাকে আমি শ্রদ্ধা করি কিন্তু সততা তোমাকে খাবার যোগাবে না তুমি এত পরিশ্রম করো কিন্তু এই গ্রামের লোকেদের তোমাকে না আমি কারোর কাজ থেকে এত টাকা নিই নি আমি তোমার চিন্তার কারণ জানি বন্ধু আর আমার কথা ভাবছো বলে ধন্যবাদ কিন্তু যা রোজগার করছি তাতেই আমার চলে যায় ঠিক আছে আমি আমার কাজ করেছি সে মুগ্ধ হয়ে গেল প্রাসাদের চেয়ে কোনো অংশে কম নয় ও এই যে তুমি নিশ্চয় ভিনসেন্ট যে রম করে আগে আমি সেই বাবু আমার জন্য কিছু কাজ আছে ও হ্যাঁ আমার নৌকোর দেখাশোনা যে করে সে বাইরে গেছে সে দুপুর বেলা কাল ফিরবে কিন্তু নৌকোটা রং করা দরকার আজ রাতের মধ্যে কি রং করে ফেলতে পারবে হ্যাঁ পারবো নৌকোটা কোথায় এক্ষুনি আমাকে কাজ শুরু করতে হবে ও! কিন্তু তুমি বললে না তো কত খরচ পড়বে একটা নৌকো করতে আমি চারটে তামার পয়সানি এর চেয়ে কম আমি নিতে পারবো না হয়ে গেলে আমাকে খবর দিও ভিনসেন্ট পয়সা নিল বাজারে গিয়ে রং কিনল আর সময় নষ্ট না করে নদীর পারে চলে গেলো সেইমাত্রে ঘণ্টার পর ঘন্টা রং করে গেল শেষ পর্যন্ত রং করা শেষ হলো আর তারপর সে গিয়ে ব্যবসায়ীকে ডেকে নিয়ে এলো কার হয়েছে খুব ভালো কাজ করেছো পরের দিন সকালে ব্যবসায়ীর পরিবার নৌকো নিয়ে বেড়াতে বেরোলো ব্যবসায়ী তাদের বিদায় জানিয়ে বাড়ি ফিরে এলো বাড়ি এসে দেখে ग्रामाते सबकि जा बाबू নৌকর ঠিক মাঝখানে একটা বিরাট ফুটো আছে আপনার পরিবার ডুবে যাবে আমি আজ সেটা সারাবো ভেবেছিলাম আর ব্যবসায়ী কিন্তু কোথাও কোনো নৌকো দেখা যাচ্ছে না অনেকক্ষণ ধরে তারা খুঁজল আপনি কি আমাদের ডাক শুনতে পাচ্ছেন কিন্তু কোনো উত্তর নেই ব্যবসায় মাটিতে বসে কান্তে শুরু করলাম সে যখন বসে বসে নিজেকে দোষারোপ করছে তার স্ত্রী আর বাচ্চারা তখন সেই নৌকো করে ফিরছে কি হয়েছে তোমার তুমি কেন কাঁদছ আমি খুব খুশি হয়েছি কিন্তু বুঝতে পারছি না এটা কি করে সম্ভব আমি জানি যে নৌকোর ঠিক মাঝখানে একটা বিরাট ফুটো ছিল যাওয়ার আগে সেটা সারাবার সময় পাইনি আমি কে সারালো ওটা ব্যবসায় কিছুক্ষণ চিন্তা করলো তারপর বুঝলো যে কি হয়েছে আর সঙ্গে সঙ্গে এতে কি আছে এটা তোমার পুরস্কার একশো স্বর্ণ কি কিসের জন্য পুরস্কার তোমার সততা আর পরিশ্রমের জন্য পুরস্কার তুমি আমার পরিবারের প্রাণ বাঁচিয়েছেন্ট তুমি নৌকোর ফুটো বন্ধ করেছ সেটা তোমার কাজ ছিল না এমনকি তার জন্য আমার কাছে বেশি পয়সাও কিন্তু বাবু নৌকোর একটা ছোট্ট ফুটো বন্ধ করার জন্য একশোটা স্বর্ণ মুদ্রা বেশি হয়ে গেল না তুমি যাদের প্রাণ রক্ষা করেছো। তাদের তুলনায় এই একশোটা স্বর্ণ মুদ্রা কিছুই নয় ভিনসেন্ট নিয়ে যাও নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিল না কাল পর্যন্ত যেখানে তার পেট চালানোর পর্যন্ত সামর্থ্য ছিল না সেখানে আজ তার কাছে সোনা আছে সেই দিন থেকে ভিনসেন্টকে আর খালি পেটে ঘুমোতে হয়নি কারণ সে তার সততার পুরস্কার পেয়েছে গল্প সমাপ্ত হলো।